আলহামদুল্লাহ কেন ونعنذ بالله من شرور أنفسنا ومن سيئاتنا সাধু স না বিক ফিপুরি সূচনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পর্দার অন্তরাল অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে মহবের আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ওই আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করার জন্য পবিত্র কোরআন শরীফের সামনে বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপট ও আমাদের মুসলমানের করণীয় এই ব্যাপারে আলোচনা করার জন্য প্রথম নম্বরে হইল আজকের সারা বিশ্বে জনসংখ্যার দিক থেকে মুসলমান একবারে নগণ্য নয় মোটামুটি ভালো অবস্থানে কোটি যদি মানুষ হয় এর মধ্যে কোটির মুসলমান। সংখ্যায় মোটামুটি আমরা একবারে কম না আগের তুলনায় আমরা এখন মুসলমানের সংখ্যা অনেক শক্তির দিক থেকেও মুসলমান শীর্ষ অবস্থানে আছে এই বর্তমান বিশ্বে সবচেয়ে বড় যে হাতিয়ার সবচেয়ে বড় যে শক্তি এটা মুসলমানের হাতে আল্লাহ দিয়েছে এদের নাম হলো তেল তেল হলো বর্তমান যুগের সবচেয়ে বড় হাতিয়ার তার থেকে যদি তেল বন্ধ করে দেওয়া হয় সারা বিশ্ব অচল হয়ে যাবে একবার এক অর্থমন্ত্রী বললেন যে আমি তো অন্য কোন জিনিসের দাম বাড়াইনি তেলের দাম বাড়াইছি উনি হয়তো ভাবছেন দেশের জনগণ একবারে বুকা দেশের জনগণ তো বুকে না তেলের দাম বাড়লে কারণ এখানে দৈন্য ভাতা কাঁচামরি আইতে গেলে এখন গাড়ি দিয়ে আসা। হাঁস মুরগি গাড়ি দিয়ে চলে আমরা আমার কথা বুঝেন কিনা না ঘুমে গেছে লক্ষ্য করে দেখেন সম্পর্ক এখন এই তেল আল্লাহ রাবুল আলমিন মুসলমানকে দিয়েছেন কাফিরের দেশে আল্লাহ তেল দেন নেই রাশিয়াতে কিছু তেল পাওয়া যায় কিন্তু যেখানে তেল পাওয়া যায় এটা মুসলিম এলাকা ইমাম বুহারির বাড়ি যেখানে ইমারির নিচে তেল কিন্তু শক্তির দিক থেকে আমরা কম না জনসংখ্যার দিক থেকেও আমরা কম না রাষ্ট্রের পরিসংখ্যান হিসেবে পঞ্চাশের উর্ধেক রাষ্ট্র হইল মুসলিম রাষ্ট্র কিন্তু এরপর আজকে সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত অপমানিত এমন এক দুর্বল পর্যায়ে আছে যে সকল অপবাদ আজকে মুসলমানের ঘাড়ে চাপাই দেওয়া হচ্ছে আজকে ইহুদি খ্রিস্টানদের কথাবার্তায় বোঝা যায় যত সন্ত্রাসী এবং জঙ্গিবাদ সব মুসলমান আরবাদ আমাদের উপরে চাপাইয়া দেওয়া হয়নি একজাম্পল দিয়ে বিষয়টা এইভাবে বুঝেছেন যত দুশ নন্দ মা বিলে বসে এক ছোট বাচ্চা রে সে বলে আমাকে তাপ্প দিলেন কেন কথা বলিস না মাতিস না ফাঁসের আর একটা লোক উনিও বাতাস দিয়ে দিয়ে আর তাপ্পন মাসে ছোটো বাচ্চারা তুই খেতে হবে কেন দুর্বল সারোটা দেওয়ার মত ক্ষমতা কম এই কারণে দুর্বল হওয়ার কারণে সকল অপরাধের বুজা তোমার নারী ধর্ষিত বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাস কেন দুইশো বৎসরের ইতিহাসে এর কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না কোন একটি কৌমি মাদ্রাসার দুই পক্ষের ছাত্রের গুলাগুলির কারণে অনির্দিষ্ট কৌমি মাদ্রাসার বানিন্দায় ছাত্ররা উস্তাদের লি পান্ডবীর টেনে খুললে গেছে এর প্রমাণ প্রমাণের ওখান আছে কিন্তু এরপর জঙ্গিবাদের অপবাদ মাদ্রাসা ছাত্ররা হওয়ার পরে আনন্দ সেঞ্চুরি অনুষ্ঠান করছে মায়াম এর এক কলেজের বারিন্দা ছাত্ররা টিচারের শার্ট আর কুট টাইনে ছিঁড়ে গেছে সেখানে অনির্দিষ্ট আমার মা দুজন সব অবাস্তব বললাম না বাস্তবা উল্লেখ লেখ নাম্বার রান দা লি আমার কিন্তু এরপরে জঙ্গিবাদ আর সন্ত্রাসীর কোন ছেলেকে দেওয়া হয় না আর কলেজ ভার্সিটির ছেলেদেরকে যদি জঙ্গিবাদ কোন মন্ত্রী কয় তাহলে হকিষ্টিক দিঘা বাইিয়া মন্ত্রী কিন্তু জোরে কন্ট্রিকা সকল অপবাদ দুর্বলের উপরে ছাপাইয়া দেওয়া হয় এই এজন্য সব দু মুসলমানের কাজে কেন আজকে আমাদের এই পরিস্থিতি এই পরিস্থিতি হওয়ার কারণটা কি আমরা দুর্বল না অর্থের আল্লাহ থেকে আলমিন তার পবিত্র কোরআন শরীফে বলছেন যে মুসলমান যতই বিপদে পড়ুক সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ। মমিন যদি বিপদে পড়ে বিপদ পড়ে তাকে সাহায্য করে আল্লাহ আল্লাহ নিজে বলছেন ও কেন হক আইনা আল্লাহ বলেন আমার উপরে হক আমার জিম্মাদারি বলছেন যে কিভাবে করবেন যেভাবে আমি আল্লাহ সাহায্য করেছিলাম আজ তোমাদের করব মাসের পেটে চলে গেলে এই মানুষটা ফিরে আসবে এই কথা জিন্দিগি তে কোনোদিন কেউ বিশ্বাস করবে না তাও একটা মাসে নয় দুইটা মাসে ওনাকে খেয়ে ফেলেছে প্রথম যেই মাসে গেলে মেলেছে একদিন দুই দিন না ৪০ দিন পর্যন্ত তা কারে সুস্থ ভাবে বের হয়ে আসলেন আল্লাহ রে বলেন হ্যাঁ আমি ওনাকে নিয়ে একবারে সমুদ্রের নিচে চলে গেল সেখানে যাওয়ার পরে তফসিলের কিতাবে উল্লেখ করেছি অনুসা আলিক এমন ভাবে রাখলেন যেভাবে একটা মানুষের ভিতরে সব দেখে দেখতেছে সেখানে যাওয়ার পর একটি গুনগুন আওয়াজ ওনার কানে আসতে লাগলো সেখানে আল্লাহ রা পুরা নামিন ও আল্লায়েক আপনি তো পবিত্র ফেরাস্তা জিবরাই এই জেলখানার ভিতরে কেন আসলেন এটা তো চুর টাকা এরা তো খারাপ লোকদের জিব্রাইল আলী কিসাল জবাব দে ও আল্লাহর ইউসুফ আলী কি জেলের ভিতরে ঢুকে পড়েছে এটা আর অপবিত্র রয়েছে না পবিত্র হয়ে গেছে আল্লাহমতের ব্যারেস্টাক এই অতল পানির নিচে আমি যখন চলে আসলাম আসার পরে গুনগুন বলেন হ্যাঁ অনুসারী কিসাম আপনার কানে যে গুনগুনি আওয়াজ আসছে এই গুনগুনি আওয়াজটা হলো গুনজন যে আওয়াজ হচ্ছে এই আওয়াজটা হলো পতল পানির নিচে যতগুলো কানকর আছে সমস্ত কানকর গুলো মহান আল্লাহ আছে আল্লাহ জিকির করতেছেন তাদের আওয়াজ আপনি শুনছেন আল্লাহর পের ভিতরে তিনিও জিকির শুরু করলেন বলেন এই অনুসারে ওই অতল পানির নিচে দুইটা মাসের পেটের তরি চারটা অন্ধকারের মধ্যে থেকে যখন আমার সরণাপন্ন হলে আমার জিকির করতে আরম্ভ করেছো। আমি আল্লাহ তোমার জিকির শুনেছি শুধু শুনছি এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি শুধু ইকানি না শুধু তোমাকে উদ্ধার করে শেষ না হয় এমনি ভাবে একটা প্রশ্ন দাঁড়ায় কেমনি ঘুমায় আসেন নাকি আল্লাহ সারা কেন তুই কিছু হা না বলবে আমরা সমাজ যদি কয় এমনি তার ক্ষতিপূরণ দেওয়ার জন্যই আসে কাদা লিকা কাদা লিকা এমনি ভাবে এমনি ভাবে ভাবে এই প্রশ্নের জবাব যে কাদা লিকা ভাবে ইউনুস আলিক নিশ্চিত ব্যস্ত নির্বিতর যদি আর তোমরা সত্যিকারের মোমিন হও আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম সকল বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম ঘণ নাই গাবার কোন কারণ নাই আরে আমার তুলবৎকে তো আয়াতে বলেন নির আর দাঁতের সাথে দাঁতের সাথে ধানবির আহমদুল্লাহ যে নিরশ হওয়ার কোন কারণ নাই মুখের ভিতরে জিব্বা আছে দাঁত ও আছে আর তুই রকম দাঁত শক্ত নামর আর জিব্বা से आप तो जा पे तो बामे सामने जेको दिखे गुराओ বের হবি করে দেখেন দাঁতের দৃষ্টান্ত হইল বাতিলের সাথে আর জিব্বার দৃষ্টান্ত না হকের সাথে আর তু দো কাজ হইলো হামলা করা জিব্বা দেখবেন কতক হরে হরে ঠেলে বলেন তুই দেখি যে সমস্ত দাঁতের চিবা থেকে গুস্তের টুকরা বের করার জন্য ধাক্কা দেয় আসতে দিদি হইলে দাঁতে কি খাতির ঘুরবে না কামড় মারে দিবেন বালক কাজ করতেও যদি কোনো মোহলায় যায় একদল আছে গাঁঠটি গুটি উড়াই হালাই দেয় আর তু জোরে বলেন কাজ করতে আইলো হালাই দেব কেন বাতিলের কাজ হইলো উপকার করলেও কামড় মরে কাজ হইল তুমি যতই কামড় দাও আমি পালুটা কামড় দেব না আমি তোমার উপকার করতে চাই বলে ঠিক আলে হকের কাজ হইলো বাতিল যতই হামলা করো যতই বাত পড়ক দিতে কাম আমাকে হামলা করা রসুলের কাজ হইলো এর বড় গিয়া দাওয়াত দেওয়া করে দেখেন এই পরিস্থিতিতে জিব্বা যতই দুর্বল যতই অসহায় আর দাঁত যত শক্ত হোক তিন দিক থেকে গেল জিব্বার আর কুবায় নাই কিন্তু লক্ষ্য করে দেখুন মৃত্যুর আগে দাঁত ভেঙ্গে খান কান হইয়া পড়ে যায় আমরা মানজিগুড়ির কেউ দাঁত ধরে না মনে হয় দাঁত শক্ত হইলে কি হবে তিন দিক থেকে গেলাও করে থাকলে কি হবে ব্যঙ্গে খান খান হয় তার মৃত্যুর সময় বাদ যত বড় শক্তিশালী হোক ব্যঙ্গে কান কান হবে হক যতই দুর্বল হোক কেমত পর্যন্ত এই ইসলাম মমিন এবং হকপন্থীরা জিন্দা থাকবে নিশ্চিন্ন হবে না আল্লা এত কিছু ঘোষণার পরেও আমাদের অবস্থা কেন হওয়ার কারণ নিজের সন্তান যখন উচ্ছৃঙ্খল হয়ে যায় দেখবেন এটা কন্ট্রোল করা যায় না আমরা ছোট সময় দেখছি বাবা আর কিছু লোক নিজেরই সন্তান এটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে কন্ট্রোল করা যায় না তখন আদি ভাড়ার লোকের ডাকলে কিছু করে দাও না। কেন এইস করার উদ্দেশ্য হইল তোমাকে সঠিক প্রতি নিয়ে আসা বাবা হইয়া যেমন নিজের সন্তানকে অন্যকে দিয়া পিঠায় আমি আল্লা বলেনা জগন্নাথ দুটাই একটা কবিতা দিয়ে বললে আপনারা বুঝতে সুবিধা হবে বলবো কাকে খায় ডাকে খাড়ে ডাকে খাড়ে কুকন্ডে ভাত খায়ে কে দা কাকে কাকে যদি খায় কুকন রে দায়ে আর কুকনকে যখন ডাকে তখন তো বলার দরকার ছিল কুকন কুকন ডাকড়ি কুকন মের বাড়ি করে আর বাদ খায় খাওয়ায় এটা কি কবিতা ও কবিতা ঠিক আছে কিন্তু কিছু শব্দ মাহজুব আছে উজ্জু আছে কুকনের জন্য দুধ দিয়া বাত মা খাই কিন্তু মা ডাইনে গেলে হ্যা বামে যায় মা বামে গেলে হ্যাঁ ধরা দেয় না মা অগ্রসর হয়ে যায় মাড়ির দিয়া ইটা মা তখন বলেন এই দুধ খাইলে তোর লাভ হবে আমার কিছু না উল্টা এই বাত আর এখন তোর খাওয়াইতাম না কাহাই ভাত ছিল তোর কিন্তু তোর আসর এনে কাহায় তাহলে কবিতারা হবে কুকন কুকন ডাকড়ি কুকন মদের ঠিক হবে আর আমিন বলেন মাটির নিচের তেল তোমাদেরকে দেওয়া হয়েছিল শক্তিশালী হবে আমি আল্লাহরের আবাদ বন্দি করবে আমার গুলামি করবে কিন্তু তোমরা দেখা যায় তেল আর আরো ন্যায়ের তেল জমে গেছে চর্বি জমে গেছে এখন তোমরাও ওই মূর্তি বুজারিদের মতো করো মূর্তির সামনে গিয়ে হ্যাঁ হ্যাঁ তোমরা যখন কবরের সামনে গিয়ে শেষ দা দাও তোমরা যখন মূর্তির সামনে শ্বাস দাও তোমরা যখন অথচ মুসলমান যখন নিজে আমরা অনেক সময় বলি যে ও জিনিসের দাম যে বেড়ে গেল জিনিসের দাম যে বাড়ছে কারণ কি আমরা মনে মনে করি সরকার পরিবর্তন হইলে জিনিসের দাম কমে যাবে আসবেন আর হয়তো তেল সোয়াবিন এগুলো খাল দিয়ে দেব বালতি নিয়ে আসবেন এমন আশা করে কিন্তু বসে আছেন যে সরকার পরিবর্তন হয়ে গেলেই সব হয়ে যাবে কি জিনিসের দাম বাড়লো খে চাউলের দাম বাড়ছে আমি না বাড়ে আমার কি আমার তো কোনো সমস্যা নাই আমি সারা বর্ষর মানুষের গরু খাই তেলের দাম কমাতে হবে আরে দিল আরেক দল ক্ষমতায় গেল যাওয়ার পরে আরো দশ টাকা তেলের দাম বাড়াইছে তখন জিজ্ঞাসা করলাম এখন বাড়ালেন কেন আমাকে তখন জবাব দেয়াল তো আরো ধরে মূল সমস্যা নয় মূল সমস্যা হলো হাদিসির মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন তোমার দাম বাড়াও তখন জিনিসের দাম কমবে তোমার দাম বাড়বে আর তুমি বারণের সামনে মাথা রত করবে জনগণের সামনে মাথা নত করবে মূর্তির সামনে মাথা করবে তখন তোমার দাম কমবে, এর দাম বাড়বে পৃথিবীর কাউ তোমাদের জিনিসের দাম কমাতে পারবে না আর ই বাস্তবতা আর এই কারণে তাদের দাম বাড়ছে জিনিসের দাম কমছে কন্ট্রি কেন আল্লাহ একবার সংখ্যায় কম কিন্তু এরপরও তাদের সাথে কুলাইতে পারছে না আবুবাইবনাহ তিনি হইলেন সেনাপতি নিযুক্ত হয়েছেন নতুন তাই তিনি পড়ালেন মুসলমানেরা তোমরা নাকি যুদ্ধ ময়দানে মরলে জান্নাতে চলে যাও কেউ যদি জান্নাতে যাওয়ার শখ থাকে আসো জান্নাতে পাঠাই জান্নাতে তখন গোয়েন্দা পাঠাইল যে মুসলমান যে আমাদের সাথে লড়াই করতে আসছে রাত্রে একটু গোপনে গোপনে তাদের একটু এদেরকে হয়তো সরকার জোর করে চাপ দিয়ে পাড়াই দিছে ওরা আসতে রাজি না কেমনি বললে দেখলাম কেউ দাঁড়াইয়া কেউ মাথা মতো করে মাথা রেখে ফুরসায়ন বিন ও রুহবানুন বিন দিনের বেলা তারা ঘোর আর রাত্রের বেলা একজন দুনিয়া থেকে দরবেশ আল্লা কণ্ঠে না বেলা যখন গুড়ার উপরে তার চেয়ে নির্ভীক এই জমিন আর কেউ হতে পারে না কন্যা এখন লক্ষ্য করে দেখেন রিপোর্টটা যে গোয়েন্দারা দিছে এটা কি ঠিক দিছে না ও ঠিক দিছে বাসা তখন ভাবলো সাইড হাজার সৌলদার একটা হুমকি দিয়ে আস রাত যখন কান্দা শুরু হয়েছে এই জাতিকে একটা হুমকি দিলে একদৌ দিবে আর নদিন আগে আর হার কেন আবার আরেকটাও আজ বাজার লক্ষ্য করে দেখেন অসুবিধা হইতেছে না আপনাদের এমন একজন আস মানুষের সামনে কেমনে কইচা যা ভাবে বইছে এরপরেও তোমরা যদি জাগা বড় করে দাও আমি আল্লাহ তোমাদের জাগা বড় করে দেব। এখন আপনারা কি চান কবরে হাসরে জাগা বড় হোক কোন আব্তি নেই আর যদি চান যে একটু জায়গা বড় হওয়ার দরকার তাহলে ছেড়ে যাব ভাইরামার মনোযোগ দিয়ে শুনে এখন লক্ষ্য করে দেখেন বলল একজন কে আছো। একটা দৌড় দেওয়াতে পারবে একজন ব্যক্তি দাঁড়ায় বলেন আপনি বসেন আর কে আছেন দুই নম্বরে আরেকজন দাঁড়াল বললো আপনিও বসেন তিন নম্বরে আরেকজন দাঁড়াইল বললেন আপনিও বসেন ছিলেন উনি তারা বলেন ইনশাল আমি পারব আবুবাই রিয়ালু বলেন আমিও আপনাকেই চাইছিলাম আমার মনটা চাইছিল আপনি জানেন কত সম্মান আর আমরা আগের মন্ত্রী পুলিশে নাকি মুখে তার রক্ত নিচে দেখা সপ্তাহা শুনে আপনার দলিল কি দলিল হলো প্রথম নম্বর হইল হাদিস দুই নম্বর দলিল প্রথম নম্বর কোরআন দুই নম্বরে দলিল আমার নির সব জায়গায় তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমি মুমিন হইলে বিজয়ী হব যের সেখানে তো বলা হয় নাই যে শাহিদাজারের মোকাবেলায় শাহিদাজার যেতে হবে শুধু শর্ত মুমিন যদি হবে তখন লক্ষ্য করে দেখেন এই হাদিস আল্লাহ আকবর হাদিস হাদিসে আল্লাহ রসুল বলেন যার ভিতরে ইমান আছে সে হইলো জিন্দা আর যার ভিতরে ইমান নাই সে হইলো মুর্দা ষাট হাজার মুদা গিয়ে দাঁড়িয়ে কবর আছে কেউ দাঁড়াবে আপনার সামনে তাইলে ষাট হাজারের জন্য আমি একাই যথেষ্ট আচ্ছা তাহলে আপনি যান তুমি একা যান কেমনে আর উনষাট জন দেই। কজন হবে তরানি সাদিদি ঠিক না শুরু হয়ে গেল লড়াই ফজর নামাজের পরে উভয় পক্ষের ঘুরার ঘুরের আঘাতে ধুলাবু এমন উঠতেছে যে আমি গেলাম আমার বিশ্বাস মুসলমান তো জুস এগেছে মোকাবেলায় সাহেবজন তো শহীদ হয়ে যাবে বালু এমন তখন তিনি ডাক আর লাশ যা পরে আছে উল্টায় দেখে মুসলমানের মাদ পরিশ্রমের মাধ্যমে যেই সাহাবিগুলো তৈরি করেছেন ওনারা শহীদ হয়ে গেছেন আমার কোনো আপত্তি নাই শাহাদতের মরণ হলো মর্যাদার মরণ কিন্তু তোমার নবীরা আল্লাহ আমি সম্মানের সাথে মাটির কিনারে একজন লোক হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে বাবলেন ওনার কাছে গেলে হয়তো কিছু জানতে পারি ঘটনা কাছে গিয়ে দেখেন তিনি হলেন খালেদ বিনওয়ালি ধরেছেন যুদ্ধের পরিস্থিতিতে নামাজ আদায় করতে পারেননি নামাজটা আগে আদায় করেন তারপরে আপনার সাথে কথা বলবো কারণ আমরা মুসলমান ডান কাটা লাগলে নামাজ নাই আমার পাশের বাড়িতে রাত এগারোটার সময় শুনি কাটকাম না আবার শুনি কাটকামি ছা কিভাবে সাইজ বার বলছে ভাবলাম কি রে এত কাটকামুড়ি সালো করছি গে গেলাম গেম চাষা এত কাটকামুড়ি সালো করছি গেছে টাইম মতে না এই রাত এগারোটার সময় সব খাতি ছোলানিয়া এখনো জমাই দিয়েছে তুই এই জাতির পতন হবে নাকি উন্নতি হবে নাকি আপনি মনে করেছেন আমরা নামাজ এখনো আদায় করি নাই আপনার পিছনে যে ফজর নামাজ পড়ছিলাম সেই পুজু এখনো আছে আমরা যুদ্ধের ময়দানে আজাম দিয়ে আচ্ছা তাহলে এইবার বর্ণনা করেন কি হালাত আমাদের ষাট জনের মধ্যে এক বর্ণনায় বাউন্ন জন জিন্দে আসি আর আটজন কাটা পড়ে গেছে আর যান বাসায় আলহামদুলিল্লাহ আল্লাহ ষাটজন হয়েছে ইদিকে তারা মাইল খাইয়া হেরাকের কাছে গিয়ে বলে যে আজ যদি কোনদিন বলেন মুসলমানের সামনে যাওয়ার জন্য বাদশাহ বলে এক খালেদ তোমরা এত ভয় করে কেন আর গোয়েন্দা কইল কি আর হইল কি গোয়েন্দা তো কইল রাত কান্না শুরু করছে এখন তো দেখা যায় কুদার্ত বাগ সাগলের বকরির ফালো যেভাবে তাহলে বুঝবেন খালেদ কারে কয় মুসলমান কারে কয় কত প্রকার ও কি কি তখন আমাদের কাছে মনে হয় সারা আকাশে যেন তর বাড়ি আর যখন নিচের দিকে নামায় তখন আমাদের কাছে মনে হয় এক নয় ষাট তরবারি যেন পড়তেছে তখন কথাই সেই খালেদকে আপু চায় মায়ের কন্যা সন্ধির প্রস্তাব দিয়া খালিদ বিন ওয়ালিদ কে দাওয়াত এনে মেরে ফেলবো রক্ত আর ওষুধ লাগিয়েছেন এই মুহূর্তে হিরা কিয় পক্ষ তোমাদের মধ্যে খালেদ বিন ওয়ালিদ কে আবুবুজার বলেন তোমরা এই কথা মনে করো না মুসলমান একবারে নির্ভধ খালেদিন ওয়ালিদ কে হবে না কেন সন্ধির নিয়ম হলো সেনাপতিকে প্রস্তাব দিতে হয় আমি সেনাপতি সাধারণ সৈনিকের সাথে তো কোন শক্তি হয় না আমার নাম না হইয়া খালিদ বিনিদ যদি লাভ দিয়ে উঠে গেছেন উচ্চ বলেন হে সেনাপতি সন্ধি করে আমার নবীর আমি গেলে যদি তারা মানে উঠে গেছে আবু বাইমা বলেন ঠিক আছে আপনি যান তবে আপনার সাথে আরো নিরানব্বই জন নিয়ে যান নিরানব্বই জন নিয়ে গেল সেখানে যাওয়ার পরে গিয়া দেখে তিন লক্ষ সোলজার স্বর্ণ দিয়ে তার মাথা থাকবে নিচে আর তরবারে থাকবে কুশের ভিতরে তখন তার বের করতে পারবে না তখন তাকে মেরে ফেলা হবে খালিদ বিন ওয়ালিদ রাতনু গেট সামনে গিয়ে বলে তর গেট সরাও কেন তোমাদের গেড যে ডুবতে গেলে মাথা মতো করতে হয় আমরা এই মাথা জীবনে বহু মূর্তির সামনে মতো করেছি ইমান পৃথিবীর হবে সরাবি না লাগতে দিতাম যদি না সরাও একটা লাগতে দিব তখন আর এই তরবারে গেট ওর না মানে আপনারা রক্ত ঠান্ডা হয়ে গেছি বাদলাসিল কিসের শোনা যায় বুঝলে খালিদ বিনিদ আসে কিন্তু ভিতরে ঢুকে না হারাই দিব বাসা কয় গেট সরাও একটু দেখে বিতরে নেওয়ার পরে সেখানে আরো নব্বই হাজার সোল্ডার রিজার্ভ রাখছে না জানি কোন গণনা গড় একশোটা সি আর বাসার সাথে আর বাকিরা গোল বেড় দিয়া বইছে যেমন বোঝা যায় আরবি নুন বানাইছে নুন আর নখল খালেদ নুনের নকতা তোমরা নিচে গুল দিও বেট দিয়ে বুঝছো মুসলমান এখনো সভ্যতা শিখছো না ইয়ার ও বইলে না কেন বুঝলে চেয়ারও না বসার কারণ হইলো আমাদের রসুল বলেছেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাপ তোমার এই আরো সাথে আরো লাগাই বুঝছো কেন বুঝলে এটা পরে কোন আগে কনসো কেন চুক্তি করব লেগে আনছো নি আমি মুসলমান ভাই ভাই আর কোন নাই কথা কই তো তোমরা দোল হয়ে গেলাম গিয়ে খালিদ বিন ওয়ালিদ বলেন হ্যা স্ঞানে তো ঠিক আছে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থাকতে হইলে আল্লাহ ট্যাক্স দিয়ে থাকতে হবে জমিন আল্লাহ আসমান আল্লাহ আলু বাতাস আল্লাহ সুতরাং এখানে আল্লাহ ট্যাক্স নম্বর ভাই ছাড়া ইড কিন্তু এরপর একটা বাসা তো লাগে অঙ্কার দেওয়া কোথায় তুমি দৃষ্টতা দেখাও তুমি কে অনুমান করতে পারো নি তিন লক্ষ সোল্ডার দেখে এসেছি রাজ দরবারিদ মুসকে কোন ভয় নাই মুসকে হাসি দেওয়া করি তোমার আড়ু সাথে আড়ু লাগাইয়া আগই বইছি যেমন তরবারি দেয়া গলা লাগাল হওয়া সাথে সাথে খালেদের তরমারি যখন গর্জ উঠবে তখন তোমার দেহের থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে আর আমি তোর লাশ দেখে সহি খালেদের লাশ তোর এই খালেদের আজকে ভাবার খালেদের বাহাদুর নয় খালেদিন তো উসুদের দুধে আলির সামনে দাঁড়াতে পারিনি আমির সামনে দাঁড়াতে পারিনি এই খালেদ এত শক্তিশালী হলেন এটা তার নিজস্ব ক্ষমতা নয় ওয়াদা তোমরা যদি সত্যিকার মুসলমান হও আমি আল্লাহ ওয়াদা দিলাম সব জায়গায় হবে পরাজয় কোনদিন হোটেল বসে খায় মুসলমান মুসলমান ডাকবারি মুসলমান মুদের কার বাড়ি আয়রে মুসলমান ঘরে আয় ইরাকের তেল বসে খায় তোদের আচর ইরাকের তেল বসে খায় আর অনুসরণ করার মতো মাদ্রাসা একটাও রাখে নাই আপনি কোন মসজিদের ইমাম ইরাকের ভিতরে লাম্বা দাঁড়িওয়ালা কোন ইমাম পাবেন না অঞ্চলের ভিতরে আমার কোন দাওয়াত এর আগে ধর উনিশ তারিখ একটা তাও এই হগ্রামটা হারিখান দিয়ে লন্ডন রফিক আহমদ আপনারা স্পাই ছিলেন উনি ওই আমরিকার আশা বড় মসজিদের সয়তাল মসজিদের ইমাম সুতরাং ওইখানে বইয়া আর আমি আমরিকায় গেলে উনার ওই পুরা মাস তখন লাগে সুতরাং এতে আপনারা কি খুশি না বেজা আরে বলেন অসুবিধে ছেড়ে দেয় আরে বলেন দেখেন। চাইতে আল্লাহ রসুলের মহব্বত বেশি যেরকম ঠিক এক মহিলা বছরের পর চা নিয়ে কমাই উচিত রাস্তা দিয়ে যায় সামনে অপেক্ষায় আছেন আল্লাহ নবীর কোন আসে যদি করে করে বসে দেখো না তারা তাই মসজিদে নবীর সামনে হাজির হয়ে যাও এই কথা শুনে মহিলার কম লম থেকে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে এক কাল বিলাল্লাহ এখনো প্রতিদিন আজান দেয় হাইয়া সলাহ হাইয়া আজকে বলতেছে শহীদ হয়ে গেছে বদরের যুদ্ধে আমি এরপরে বিধবাসী আমার আর কোন সন্তান নাই একটা মাত্র সন্তান ছয় বৎসরের বাচ্চাকে যুদ্ধের নাই এই জন্য বসে বসে কান্দে মার নাড়া সন্তানের গোম ভেঙে গেছে সন্তান জাগ্রত হইয়া মার চোখের পানি দেখে ছয় বছরের বাচ্চা দেখে বলে মাগ এই মাত্র বিলাল ঘোষণা দিয়ে গেছে কেউ দেখো গড়ে তেগুনা মসিরভিশির হয়ে যাও সন্তান রে তোর আব্বা বদলের দুধের শহীদ হয়ে গেছে আমি বিধবাস্ত্রী তুই সারা এই জন্য আমি যে নবীর আসে আমি যে আল্লাহর আসে তার তো কোনো প্রমাণ দিতে পারিনি ছয় বছরের বাচ্চা আর কি করব চলে আমাকে নিয়ে ছরের বাচ্চাকে মা জিজ্ঞাসা করেন যাবি তুই আ যাবো চল মসজিদ লাইন ধরেছে যুদ্ধে যাওয়ার জন্য। মহিলা গিয়া লাইনে দাঁড়ায় না ছয় বছরের বাচ্চাও নেওয়া হবে না কেন দাঁড়াইলেন মহিলা ডাক বলে ন কাছে বলো আমার আর কোনো সন্তান নাই কোন সন্তান নাই আমাকে তো নেওয়া হবে না মহিলাকে যুদ্ধের পারমিশন দেওয়া হবে না এই বাচ্চা নিয়ে আসলাম কাছে আমার কথাটা পৌঁছান আল্লাহ নবীর কাছে যখন বললেন একজন মহিলা ছয় বছরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী মহিলাকে ডাকলেন ওই বাচ্চা নিয়ে কাজে লাগবে শয় বছরের বাচ্চা কি কাজে লাগাবো মহিলা তখন ডেকে বলে মা জানে কাপেররা যখন তীর মারবে ডাল দিয়ে প্রতিহত করতে হয় দালের অভাব পড়তে পারে আমার ছয় বছর আল্লাহর বিশ্ব আঘাত লাগতে পারে না নিয়ে যাও ওই বাচ্চাকে অদূর ভাবে কোনো কাজ লাগবে তোমার যদি কোনো যুদ্ধ হয়ে গো তোমারই সন্তান ভবিষ্যতে কাজে লাগবে মহিলা তখন ব্যর্থ হইয়া ছেলের দিকে লক্ষ্য করে বলে ছেলে চল যাই রসুল যদি না নেন পারলাম না রে মুজাহিদের মা আমি বিশ্ব প্রশ্ন করতে চাই আরে এতগুলো দুঃসাহস তুই বিশ্ব প্রশ্ন করবি হ্যাঁ আমি নবীকে প্রশ্ন করবো নবীজি সামনে দাঁড়িয়ে বলেন ইয়া রসুল ইয়া আমার মা শহীদের স্ত্রী আমি শহীদের সন্তান আমার মা কে আমি ওয়াদা দিয়েছি মুজাহিদের মা না মানি চে নিব না আপনি আমাকে পারমিশন দিয়ে দেন রসুল পারমিশন দেয় না ছয় এব কোন কাজে লাগবে না এমনি যুক্তি দেয় কারণ লাগবে না আমি আমার বাড়ি গেছি আমার মা যখন সোলাতে পাক সাকড়িগুলো পরে দেয় লাকড়িগুলো যদি আগে প্রয়োজন হয়ে গো চুলার ভিতরে আগুন ধরাবার জন্য চোদ্দের মা আগুন ধরাবার জন্যে হামজাকে পরে দিন আলীকে পরে দিন আমার মত ছয় বছরের বাচ্চাকে পারমিশন দেন আগে বাগে শাহাদ বরণ করে আল্লাহর কসম যুদ্ধের মাদানের আগুনটা আমি ধরাযা দেই চোখ বড় করে মেলেছেন এই ছয় বছরের আক্ত এমন কথা করতে বের হল এমনি দেখে হাজির হয়ে গেছেন মুজাহিদের তা না মহান আল্লাহ নিজেও তালিকা করেছেন এই বাচ্চার মাকে কে দেন আল্লাহ যেই তালিকা করেছেন এই বাচ্চার মার নামটাও আল্লাহ রেদেশ তৈরি করে ফেলেছে লক্ষ্য করে দেখেন সাহাবাইমের অন্তরে মধ্যে আসছে ইবনে হাজারির থেকে বর্ণিত ওইখানে উল্লেখ করেছেন রসুল বলেন সাইয়া কোনটি উন্মতি রসুল বলেন আমার উন্মতের মধ্যে আখির যা এমন একটি অবস্থা যারাকে মহব্বত করার কথা নয় সেটাকে মোহব্বত করবে যারা ভুলার কথা নয় সেটা তখন ভুলে যাবে আমি রসুল তাদের সাথে নাই তারাও আমার সাথে না বলবো উল্ডা উল্ডা প্রথম নম্বরটা হল ইউ এর দুনিয়া লোকা দুনিয়াকে মহাব্বত করবে আখেরাত বলে দেবে আমরা আজকে বিস্তারিত দর্শন করার টাইম নাই ইউন দুনিয়া সৌন উ দুই নম্বর হইল ইউনিয়ন গড় নিয়ে প্রতিযোগিতা ওই লন্ডন হিসাবে একটু গর্ব নাইছে হি লন্ডনই আরেক গর্ব বানাইতো এর থেকে সুন্দর এবারে ফ্রান্স তাহে আমারটা আরো সুন্দর এবারে ইতালি তাহে আরো সুন্দর আমি থেকে আমি মৌলভ হিসাবে গড় বাথরুমের মধ্যে কিরম বাথরুম যে সুইচটা টিপ দিবেন ফিড তো লাগাল হওয়া যায় না যে সুইচ টিপ দিলে একটা ব্রাশ বাড়ি আমার ফিডটা মরাই দেওয়া দিব আমি ইয়া আল্লাহ কোন দিন জানে ওই ব্রাশ বাড়ি যাই যে রক্ত করে দেখেন আমরার অবস্থা হইল। কার গড় কত সুন্দর কিন্তু কবরের কথা বলে গেছে কন্যা আমার উমর সোনা অবস্থা কি হ্যাঁ আমার ভিতরে যখন গেলাম গিয়ে দেখি এত সুন্দর বালাখানা আমার সিন্দিগি তে এত সুন্দর আর সুন্দর কারুকার্য কোন গড় টা দেখি এত সুন্দর ঘর রাস্তাটা তো কন্যা বলে এই ঘর আল্লাহ কার জন্যে মানে জানেননি রসুল বলেন কার জন্য ও এক আরবির জন্য রসুল বলেন এক যুবকের জন্য তখন রসুল বলেন স্বভাব আমিও তো যুবক আমিও তো বোন আমার জন্মে আপনার জন্য আরছি স্বাভাবিক এইভাবে জান্নাতের কাদিম খুদ্ তোমরা জেনে রাখো এই সুন্দর বালা খেলা স্পেশাল ভাবে আমি আল্লাহ তৈরি করেছি উমর ইবনুল খাতাবের জন্য। বালাখানা সুন্দর আর তো সেরকম নয় আর আমরা লাগি কি গর সুন্দর হরাত খবর গেছি একবারে বাদ বলেন আমার একজনের জিগা ও দূর দাঁড়িয়ে না রাখলে কোন গুণারী আমি তো আমার জিগায় আর শরীর করে লক্ষ পছন্দ করে আর তোমার বউ দাড়ি তো কত তুলার লাগানো নরম পছন্দ হয় না আর কামাই তুই মামা সারতে রাজি বৌ সারতে রাজি না এমন সোনার টুকরা পাইছে একবার মলিবাজান আমার দারু ভাইয়া গান গা বা বাপ মরলে বাপ পাওয়া যায় মা ভগা যায় বৌ মনে রে বৌ ভগা যায় এক বেলার বাপ মরে গেছি তো আত্মীয় সন লোকের কয় বাবা কান্যাকি করবা ইয়াক নাই একদিন তো তুমি মরবা আমি মরম সবুর ঘর যাক তোমার বাপ মরছি কি আমরা তো আছি কিছুদিন মা মরে গেছি কান্য না কি আমরা তো একদম মর্মে বাবা তোমার মা মরলে কি আমরা তো আছি কিছুদিন ঘরে বৌ মরিছি এখন আর আয়া কেউ কয় না তোমার বৌ মরছেলে আমরা তো আছি বৌ ভাবা যায় না আমরা দেশের যুবকরা বুঝা যায় আসলেই দেব কিনা আর ইয়ার টাক বৌ মানলে বউ ভাবা যাবে মা বাপ বিদায় হলে মা বাপ আর ফিরে পাওয়া যাবে না আপনি বিদায় হয়ে গেলে আমি চিনে রাখতে হবে না তুমি যদি ধৈর্য ধরে রাখতে পারো যে আল্লাহ দিনের জন্য বরণ করব। ওই আল্লাহ নিজেই তোমার আর আমার পরিচয় করাইয়া দিবে। পরিবারে খুব মহব্বত করবো কিন্তু হ্যাঁ হুর ভরি বুলি নেই অবস্থা আমরা হুরপুরি বুলি লাইছি বহু থেকে তো সুন্দর হুর ভরি অপেক্ষা আছে আপনার মেয়ে রে সুন্দরী রুপসি রে আমার কাছে বিয়া দিবার লেগে প্রস্তাব লোক থেকে রসুলিল্লা রসুলের কাছ থেকে আল্লা রসুল বলছেন আমি জান্নাতি হব জান্নাতির হি আমার অপেক্ষায় আছে আপনার হুড়ির লেগে আমিও তো ভাগল না দেখেন তিন কেউ আসেনি আমরা তো সাতটা পাঁচটা সহ্য হয়নি নিজের মোহব্বত করবে গেছি আমার কথা শেষ হয়েছে কথা শেষ হয়েছে আমার তো আসল ঘটনা রয়েছে আসল আসলটা এখন ঠিক আছে আসল রা রসুল বলেন মুক্তি পেতে চাও তাহলে প্রথম নম্বর হইলো দুনিয়া মহব্বত কমাইয়া আখেরাতের মহব্বত আল্লাবং তার রসুলের মহব্বত অন্তরে ভিত করা দুই নম্বরটা হইল কারুল মৌ মৌ মুতের বই আছে মৌ তোর বই হ্যা যা নাকি লন্ডন জন্ম আর বাড়ি ঘরে নসলে গেছে ঘর বলা কতকানেতো জানাতের ঘরে আর আমরা ইাড়িটা বলা এখানের ঘরটা বলা তাই আমার মন এদিকে টানে আমরা মৌতের ভয় সাহাবাহিকরা মৌতের তামান্না নিয়ে সাহেবের তামান্না নিয়ে যখন ঝাবাইয়া পড়তো যে জাতি মৃত্যুর তামান্না নিয়ে ঝাবাইয়া পড়বে এই জাতিকে তমায় রাখার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই আর যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে তার দুনিয়ার প্রতি লুপ থাকবে না পতনের যে কারণ মুসলমানের পতনের যে কারণ দুইটা সবক শিক্ষাইছি এর একটা সবক হইলো মুসলমানের পতনের কারণ হইলো মুসলমান আস্থার নিজস্ব শিক্ষা কোরআন থেকে সরে গেছে বিজাতীয় শিক্ষার গুরুত্ব বেশি তার কোরআন শিক্ষার গুরুত্ব নাই তোদের কিন নম্বরটা হইলো যে মুসলমানের ভিতরে এক তেলা এ বিলিং এ বিলে জল এ বিক তলিং এ বলেুদ চোদ্দ গোষ্ঠী ও হাবি বুঝলে নামাজের মধ্যে বইয়া দুরো গুলি হরে খার কেউ ঘরে না নামাজের দুরোধ না। বইয়া লাগার সালাম আছে নিলে আসসালামী আছে না না তুই বইয়ে সালাম দিল আর বইয়ে তোর করলে যদি ওহাবিও তো হে ওর চৌদ্দ গোষ্ঠী ওহাবি মাঝুর শিক্ষিন কে দলিলার জল নিনের দিনে আগে আলহামদুল ফিটা শুরু হোক আলহামদুল ফিটা জোরখন ঠিক না যেখানে আমরা আলহামদুর ঠিক নাই এখানে ওই দুধ গিয়েছে মায়ের জোরখন ঠিক না যেখানে আমরা নামাদের খবর নাই আমরা ভুলে যাই তুরো পড়ি মিলাত পড়ি ক্যাম করি আর কত যশ্নে চলু করি ছ দাড়ি গো অত ভাগ হয়েছ তো তোমার দাঁড়ি গল নদীর দাড়ি গোল হ্যাঁ আগ দিবেন জোরে কন্টেক কেনা তুই দেখলমান দুনিয়ার কমাও আগ মৃত্যুর জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত থেকে আল্লাহ আমাদের তৌফিদান করন সকলে বলেন আমিন কে উঠবেন না বন্ধু প্রতি না মমতা উদ্দিন শুরু দেশ বাড়িও বড় দেশ বাইসাও বড় পাইসা মেলকি তো এই কেন দেখ আম আলোচনা করবেন দোয়াটা হইদা যান করতাম বাড়ি আমার কথা রাখবেন আমি আপনারা শূন্য তোর কেন ইনি আমি আমাদের জিন্দগির গুণা মাফ করে দা যারা করেছেন সোনার জন্য যারা এসেছেন আয় আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য করেছেন আমাদের পক্ষ থেকে সোনান সকলের কবরের রাজা মাফ করে দাও বিশেষ করে আমাদের মা বাবার খবর বাগান বানাইয়া আল্লাহ মাটির নিচে যত মুদা ঘুমাইয়াছেন সকলের কবর বানাইয়া দাও এর বড় আল্লাহ আল্লাহ রাসক এ দেশের যত বলি গবস কুতুব আল্লাহ মাটির নিচে আছে। সকলকে জন্নাতের সুযান দান করা আমাদের তোমার হুকুম তোমার নবীর আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تبارك وتعالى في آية أخرى ألم نجعل له عينين ولسانا وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ بارك الله لنا ولكم في القرآن العظيم وَنَفَعْنَا وَإِيَّاكُمْ بِالْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ সামনে বাড়ি বাড়ি কিছু বৌকা আমরা মেহরবানি হরিয়াও যে গাঠো বইতে হলো আপনারা মুরব্বী সাহ ও হল বাবা ভাবাই একবার লাড়ি খাবার তোলা হরিয়া সগি যা মেহরবানি হরুকা সামনে দিয়ে একটু বাড়িয়া আর হল আমরা জমিয়া ঠান্ডা ওয়াজ হয়ে শুনতেও রাজিনা এর মাঝে আমার গোলাও নাই আমিও টান ওয়াজ বইয়া শুনছি যে ওয়াজে আমরার বারে হইলে সময় মতো হামে লাগে না কোথাও ভার নাইনি সময় মতো হামা লাগে না ঘটনা হল আমরা আমরা ইত্যাদাকে উপদেশ গ্রহণ করতাম হনছি বালা হতা স্প্রীত বাড়ছে যার কারণে তাই মাথ না ইরাহর তেল বুষে এর কারণ হইলো আমরা স্প্রিট আছে কিন্তু আমরা স্প্রিট খাম লাগে ও ভাই নাও ভাই দয়া সামনে বিশৃঙ্খলা হইলে হতা হওয়া যায় না আমি আপনার সংক্ষিপ্ত আমি দেখি আর লিবলেট লেখা ইসলামের দৃষ্টিতে সম্পর্কে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে আমার ঘোড়া উদিয়া উলামায়েরামে হয়তো হইবাহ মানুষ টান এবার উঠিল আমরা হেউ দু যতদিন বাসিয়ার জেঠা দিয়া বাছিয়ার ইতা আমরা বানাই না ঠিক সুরুজ আমরার বানাইলি হাওয়া আল্লা মানুষ রে এই পৃথিবী হেফাজত করবার ব্যবস্থা আল্লাহরছে না আপনি দুইটা মরু ঘাল যদি আগুন তো হেফাজত ব্যবস্থা কর হেফাজতে আমরা হেফাজতে জুইতে চলতাম টান খামো লাগতাম সুবাহ আল্লাহ হৌকা কারণ আমরারে বানানিও তো টান খাম লাগে আল্লাহ আমরারে এর কারণে আমরা মাল আমরা আমরা যদি ইটার ব্যবস্থা ই ব্যবস্থার অবলম্বন করি অবশ্যই আল্লাহ ব্যবস্থা করবো ঠিক দিনা না আর আল্লাহর দেওয়া পদ্ধতি এখতিয়ার না করলেও আমরা তেল বসে আমরার মাংস হিয়ালে খাইব আমরা বিহদন্যাই নিবা বিশেষ করে বাদ আশ্বিন মাস রোজা মাসর মুবন্ন মাস জলদি আসাম শেষ করো গিয়াউসিনেষ করো কিন্তু আমরার কাছে বড় বৌদ্ধা আসেনি না নাই এর মাঝে সবচেয়ে বড় হইলো আমার জীবন সুবাহ আল্লাহ এল্লাগি আল্লাহ সুরার মাঝে দু যত মানুষ আমি বানাইয়া হাতামত পর্যন্ত হাত সারা মানুষ ধ্বংস হইবা ধ্বংস হইস ধ্বংস হতে আল্লাহনি আল্লাহ আমরারে ধ্বংস করবা লাগে বানাইছন্তলা বানাইছে কইলা ধ্বংস হইবা হল গড় বানাইতে বের কখন হেফাজতী আমি বের দিয়ার আছি ও সাইর খাম যদি সুস্থভাবে তোমার টান জিন্দেগি আমার গসবটাকে হেফাজত হয়ে যাবে আর বড় হরি ঘর রে সাইর যদি হর তোমার তান জীবন দুনিয়াতে এবং আমার গজব তাকি রক্ষা হইব আর রক্ষা করার কোনো ব্যবস্থা স্প্রীতো ফন সার হিসাব বয়ানে স্প্রীট একুণী পর্যন্ত আল্লাহর গজব তাকি বাসা সম্ভব নয় খাবা লাভ আল্লাহ যদি তোমার জীবন রে আমার গজবটাকে আল্লাহ গজবটাকে এক নম্বর বেলকুলটা ইল্ আল্লাহ পড়লে দোষ নাকি ই্লা আমরা নমাজ না ভরলো আমরা ইমান ঠিক আছে ইলা মুস্তি খেলা মহল আসেনি নমাজ না ভরলো বেঠা আমার ইমান ঠিক আছে ইমান কিতা আল্লাহনি অলমনি মানি রসুল মানি ওই মানি না হিমা তুল্লাহ হইলে একটা কিলাই লুই যায় বা উঠি হামাই গেছি বুঝিয়েছে ও বায়ু সত্যটা লুই যাইলে গেলে আমরার ভাষা চলেন না চলে না এবং বিশ্বাস করা আসল আসল হইতে বোঝা গেলো তার ডাল ভালো হবা তার ডাল ভালোর মধ্যে ফয়েলা ভাল হইলো বন্ধাল আল্লাহরে বিশ্বাস করার বাদেও ডাল ভাল হইলো তুমি যদি তোমার তুমি ইমান মনে কর আল্লা মানছ মনে হর বন্দার হকর মধ্য হক হইলো তোমার মা বাহে তুমি বালা ব্যবহার করো আল্লাহ মানার বাদেও তোমার মা বাফুর লোক বালা ব্যবহার করন্দা আর ই বন্দা হল আরো বন্ধা আসা নাই দেওয়া আমি হেসে যে চোখ দিয়ে ইমান ঠিক রেখা যায় নানি মাতুন চৌকে ইমানা আসমান ভাই সিয়াও হইলে সুবাহ যে দাম আছে বেঠার ও সুহান আল্লাহার দাম ই তো তাকে আরো বেশি আল্লাহর ক্ষুদ্র দেখিয়া মাতি আল্লাহ কুদ্রত তে আল্লাহার নিষিদ্ধ বস্তু দেখ আল্লাহর নিষিদ্ধ সিতা দিয়ে হারাম জিনিস দেখা ইষেধ দিনা আদেশ বড় হারি ই হারামের মাঝে ভয়লা হারা সচরাচর মানরঙ্গ কারণ রসুল আর নিকা নিশুল ইমান বিয়া ইমান বিয়া বেটি হর না বেটা হরই মাথতে। ইউরোপ আমেরকার দেখা গেলো ইমান অঙ্গ বেঠিন তোর ইমান ইমানর সম্পর্ক আছে না আছে না আল্লাহ ইমানার হলোরে হি দাবি ঘরে নামার ফুড়ে ইমানি বাস্তা ভয়লা খামিম ফুরাহোম জোরে হিসান বন্ধায় যদি করে চলতে সময় তার চকুর দৃষ্টিটা নিষেধ রাখতো নিষেধিখে রাখতাম রেবু আতারে ভাতারে চাইলে বারোটা বাজার সম্ভাবনা আছে না আছে না বেটার যদি চকুর দৃষ্টি নিষেধি রাখিয়া চলি বেঠিও যদি চকুর দৃষ্টি নিষেধি রাখিয়া চলি জানালো দামি দামি লাগাইল দরজার জানালা গো তুলে বেঠির বেটির জানালাত কোনোদা আছে নি বেটির দরজা তো হোর্দা নাই জানালা তো নাই এক নম্বর দোষী বেটার আর দুই নম্বর দোষী বেটি মানু দোষ হেফাজত হবাই চৌক হেফাজত হইব না নিজের মন্দির হেফাজত লাগব। কি দাবা আর না আমার দুষ্ট হল বুঝুর্গ হল ইমান হেফাজত করিয়া রাখার প্রধান ব্যবস্থা হইলে ভর্তা বিধান জেলা ইসলামর বিধান উঠলে ফরদা না থাকলে এর মাঝে যেসব বুড়াইয়াত আছে এই সমস্ত বুড়াইয় মানসরে আল্লাহর গজবটা কি বাঁচায় না গজব নিয়া আল্লা হাদিস সৌকে সুন্দর দেখা আর মনে আস্তে আস্তে আকর্ষণ সৃষ্টি করব মনের মধ্যে যখন আকর্ষণ সৃষ্টি হইব তখন আতে আগ বাড়ি দেখবা আস্তে আস্তে বাড়ি সৌকে দেখার বাদে সাড়ে বডি আল্লাহার গজব ঘুরছে না না তখন তুমি যত বড় রোজা তুমি যত রক্ষা হরণা ইটা নমাজারা ই আল্লাহর গজবটা কি বাসার সম্ভব বড় হরি হৌকা আল্লাহ জিন্দগির তোমরা ইমান এর বাজে সবচেয়ে বড় শাখা হইলো তোমার টান চৌকরে পুরুষে মহিলা তাকে হেফাজত করো মহিলায় পুরুষ হেফাজত করো দুইটা আর দুই নম্বর হইলো চোখ দি সাইলেও যাতে হা দেখে সেই ব্যবস্থা করা সুবাহ আল্লাহ হৌকা আমরা দেশ লাগছে। এক জাগাতে মুরব্বী খুব ডু আর বইছ ভানি ঘর সরা যে পুকুরীর গাঠ বইয়া ভানি ঘর রা কুনা কুণি ফত প্রায় সময় মানুষ মাতিস না তোর তদির বালা লিদা আমি যে দেখাই যাক মেঠার বন্ধর মধ্যে আইসেনিথনখানে তুমি তো তোমার চতরের ভেবা তো ধরা তোমার উপরে খরচ না আর্যুরের উপরে আমার আমার আমার আমার যুগে করে আর জন বেটী যেসবইসি বিঙ্গি মার্কা ওখান দিয়া যদি সে চাইবার নাও তো সব লাগে ঠিক নি না এখন হৌকা চাই িয়া বদমাশি করিয়া নষ্ট করবা খর মুসলমান নমাজ পড়লে উদ্বাইলা আল্লা উল্টাই হুয়া সুনা আনছে আমার দামান দেছে আমার বৌয়া ভিঞ্চে আমার হুড়িয়ে ভিঞছে দেখাইল সার কিতা হইল কিন্তু এই দামি জীবনরে সাইদিনর দুনিয়ার সুন্দরতার কারণে বেহর্তা বেহায় হইয়া নষ্ট না। আমি আল্লাহর হইয়ার তোমার জীবনটা বলতামি আমার বিধান মতো যদি জীবনটার ক্ষয় কর্তা ভার তাহলে দুনিয়া তো তোমার আমার গজব তাকি হেফাজত করবো আখে আমার গজব তাকি আমি হেফাজত করবো পড়ে হউ কায় কান ঠিক নি। আমার মাঝে দোষ আছে আমার হলীর দায়িত্ব আমার উপরে আছে আমার সমাজ দায়িত্ব আমার উপরে আছে এগুলা যদি বুঝি না আর মনে মনে হয় জেচার জেচাটা করে আমি আহতির খরেজার কল আছে চেসার জেসারটা হরকো বাবা আমি কোন তাত নাই ও ইকান যারা হইন এরা হরে গার নাই এরার মাঝে মুনাভিকর দোষ বুঝলে কিলা বুঝলে যে গিয়ে হরে হ ঘুরে আবের পথ সুযোগ দিল্লা যদি আমার গজব তোমি আনসার হিসাবে ওয়াজ হি গেছো আল্লাহর মহাব্ব দুনিয়ার সবটা কি বেশ হইতো আল্লাহর বিদানোর প্রতি সবচেয়ে বেশি হইতো আল্লাহ তো বুঝা গেল আমি ইমানদার ঘর রেডিও নাই আমার লেখা এগুলো বেশ মাতি উঠি না ফুয়ার বৌ এক ইংলিশ কথা কই না আমার তে বছর সম্ভব নাই ও আমা ই আমা না পড়লেও আমার হুতার মায় এখারে বেহাই উত্তরবল নিজের জামাই আমরা। আর হালি যদি দুলাবাই খান্ডা লইলায় বুধাইলে নিজের ঘরের মানুষটাকে আরো নিকট পড়ছি আমরা সমাজ ওলা নাইনি নমাজও দেখা যায় হুন্দা মানুষের অভাব নাই এর বাদেও চুরি সামারি জিনা বদমাশি রাজানী সন্ত্রাসী ডাকাতি এই মানি বেমানি দুঃখ আছে নি হাওতার মাতো না যেটা বেটা বড়ই নামে চিনি বর খুব মিঠা হি বেটাই হাস দিল নেওনা বা আমি মহা মারলাম পুখরীত ঠেঙ্গা লাগিয়ে নেও মারেও হাও নাই সুদগুর হল তালা শরীর নাম গুড়া টুকাও যদি দেখবাইন আমরা হাও হোম নাই তো এল্লা কি আল্লাহ আমার গজব তোমার বা আমল সরবার তরীকা জেলা দেখাই দিছই ও তরীক আমল হর তে তোমারও ইমান দ্বারা দু জোহর আগুন সুহান আল্লাহ হৌকা বড় সৌক হেফাজত করো নিরত করিকে হেফাজত করো আলমাজি কান যদিও দেড় ইঞ্চি কিন্তু তার কল কি ঘন্টার ভ কোনটা আলাপ করে ইার ঘাম না ইমানোর ঘাম বড় হরি হা যে মাতের মাতের আল্লাহার গজকটাকে বাঁচা যাইব এক টুকরা মুখ দিয়ে মাতিবাই আল্লাহার রসুল হরমাইলে এক যুগ আহ আমার সামনে ইউস বিহর রাজু মুখ মিনানি আর আমার দুষ্ট হল বুঝুর্গ হল ফর্দা শুধু বেঠাই তো লাগি নাই ফর্দা বেঠা বেঠি দুটাই চৌক হেফাজত করা ফরজ অন্য পুরুষে দেখাত এক বেতা মানুষ এক মহিলায় তাই মাতার খাবিল গুণাগার ঠিকা ঠিক নাই পুরুষ গুড়িয়া রাখা ফরস আর মহিলার মাতা তাকে দিয়া ভাবর মা শিক্ষিত কিন্তু আল্লাহ যে হেফাজত লাগিয়ে হর্দা তার মার মাঝে ই ফরদা। মাতনা তার ফরমাদি ফরদা নাই এই ফরদা না তা হয় তার সন্তান শিক্ষিত হইল বেhaya বেঈমান হইতা লইছে আমার ওয়াজ আফদারার কাছে টিট্টা লাগবো অভাব নাই আমরা অভাব নাইলে গাড়িয়ে জাগা হয় না কিন্তু না খালি আনিয়া অশান্তি ডাকি তোমার টান্ডে হেফাজত করবো সুভান আল্লাহ হৌকা বড় তিন নম্বর ভোট হইলো মানুষ রে بلا خزار خود دخیده بلا خمار خود دخیده ایزت منوش امرار شما زه خوم نبیش بلا خود دخوره منوش کنه هری خواه خوم بلا خود دخوره منوش زهن خوم تی اللر گزام خوم ایتو نبیشو ایتو بلا خود دخوره نه خالی دی با کوب دی খালি দিব খুবুদ্দি দুইজন দুইজন এখানে হইলেও হয়তো তিন নম্বর একজনকে ধ্বংস করার ফরামেশের মা তুই না ঠিক দিনা না বলাফত দেখাও নমাজ সবর সবর লাগে মানুষের উপদেশ দেবর কিতা সবর আমার দেশ আছে হুয়ার হোল্লাত পালি মারিচ্ছে দুই মুরব্বী হইল রে বা সেইখানটা দেখিয়া দেই আমরা তুমি ভাষা যার আনা মত দেওয়ার হেন ভাষা দেও এবার হইলে আমি দিতাম ভর্তা না আমি সবর হল্লা আর সন্তান মারা গেছে না আত্মীয় স্বজন মারা গেছে খালি খানদের মেয়া সি খান দিয়ে দিয়ে ফাইটাই নাই ইলো আলমান গুণার ঘাম তাকি নিজেও বিরত অন্যরেও বিরত রাখা ওই নামকিতা বড় হরে হওয়া আল্লা সবর হইলা খামনে বিরত রাখা গুর্দার খাম নিতেও ধর যেগুড়ে যেতাম তুই নিতা করিস না কি জানি বিগড়েতে খাইল খেদর মাথনা দেখা গেল খালি নিজে সুবাহ আল্লাহ মারিয়া আল্লাহর গজবটাকে ভাষা যাইবা অন্যরেও বালা হামর দেবাকে নিষেধ দেওয়া গোতবার আইলাম ও আজ না এর আগর বার গোতবার সজা হয়ে গেছে ওসার হিসাব বাদে ওয়াজও লাগলাম আপনারা আপনার সুখ্রিয়া হর্তায়ী ওই যে অত সুন্দর মসজিদ বানাইলায় হলে আলহামদুলিল্লাহ না কিন্তু তোরা বেজাল রয়েছে দেখি বড় কিনে কেন বালা ভোট দেখানি নাইনি মসজিদ বানানি দেখি বাল্লা ভতার খুঁটা আসে নি ও আগসালা ওখান ঠিক হয়ে যেত মত আছে নি ইনশাল্লাহ বড় হরি হোক ইনশাল দেড়লে ঠিক হইব আমরা মরার বাদেও হাজার হাজার মানুষের কিন্তু আল্লাহরে সজ্ঞা ভরার সুযোগ ভাই বাইনা হইতে ভাই থাকি দশ লাখ ফুরা। অঙ্ক ঠিক আছে আল্লাহ তোমার দিছে ইমান আঞ্চ আল্লাহকে রয়েছে ওখান উদ্ধার ঘরে দিতাই ফলা নম্বর দশের আওয়াজ দেওয়া চাই এখন যাব কে নি মাইরে গাইয়া আরসি আইছি আল্লাহ এই আল্লাহ হর বান্দর গরীব দাইরেবা ফিক মোল্লা না সবর আম্মা 5000 আর তান বাতি 5000 মাশাআল্লাহ ও তারা দাদিয়া নাতিয়ে রহমত ভোট দেখ আমিনৌকা দুই নম্বর দশর আওয়াজ ও ভান্লাহ খিতাবা গরিবই গেছি মানুষের কিছু ডোরা আচ্ছা পাঁচ হাজার খড়ি দিলে আওয়াজ একটা আওয়াজ দেওয়া চাই আল্লাহর কর মসজিদ খানোর বৃত্ত ঠিক করিলি সরবার হক রাজি আব্দুল্লা আমিল্লা হুসেন্দাই থাইন সুভাগ নামি সুভাগ নামি আজিম আমরা রৌ যে দুই হাজার রয়েছে বাকি ওগুল নাজিমিয়ার বল আমরা হকলে দশ বিশ পঞ্চাশ দিয়ে দুই হাজার ঘুরা বেগম ফিরোজা বেগম পাঁচশো টাকার আল্লাহ কবুল ঘর অন্য উঠনে মানুষ নাইনি এরিয়ার মাঝে যুবক পাই ইয়া আর বাকি হলেও কামা মানুষ হোক এটাত আমরা দেখি আর দুই একজন তাল বা উঠো না বা হাড়া ভরা মাদ্রাসার তালে তুমি তাই উঠিয়াও তো খোঁজ সতাই দিলে ঘাম কারণ সে মূল্যায়ন চড়া হলে হয় না হলে একবার বুকুর বুকরে দিয়া ধারাও আল্লাহ রে বুকুর ভিতরে তুইয়া বুঝি আল্লাহ হোমাজ হোম ও আজ হলাম তোমার বন্ধা হলরে পালাক একটা ব্যবস্থা দিয়া গেলাম মার্শাল আল্লাহ হিলা আজিম যারা রুজু নাই আপনারা কিন্তু আজানর নমাজ আলহাদ সমিরুদ্দিন যার অজু নাই আপনার আজানোর নমাজ একবারে কম সুবাহা সবজি ঘুরি দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমি ফিলক খাওয়া হয়ে না পড়া পর্যন্ত ফিল্ড বইয়া খামত নাই